আব্দুল্লাহ ইবনু উমর রদ আলাহনু হতে বর্ণিত তিনি বলেন বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে উমর রদিয়াল্লাহ তালাহন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আপনি এটি ক্রয় করে নিন ঈদের সময় এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এটি দিয়ে নিজেকে সজ্জিত করবেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে বললেন এটি তো তার পোশাক যার আখিরাতে কল্যাণের কোনো অংশ নেই এ ঘটনার পর উমর রদে আলাহ তাল্লাহ্ন আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন অতিবাহিত করলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তার নিকট একটি রেশমি জুব্বা পাঠালেন উমর রাজে আলাহ তা গ্রহণ করেন এবং সেটি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আপনি তো বলেছিলেন এটা তার পোশাক যার আখিরাতে কল্যাণের কোনো অংশ নেই অথচ আপনি এ জুব্বা আমার নিকট পাঠিয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি এটি বিক্রি করে দাও এবং লব্ধ অর্থ দিয়ে তোমার প্রয়োজন পূরণ করো